আবু মাসুদ রাজিয়াল্লাহ ত আল্লাহতে বর্ণিত তিনি বলেন এক সাহাবি এসে বললেন হে আল্লাহ রসুল অমুক ব্যক্তির জন্য আমি ফাজারের সালাতে অনুপস্থিত থাকি না তিনি আমাদের সালাত খুব দীর্ঘায়িত করেন এ শুনে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রাগান্বিত হলেন আবু মাসুদ রাজিয়াল্লাহ ত আল্লাহ বলেন নাসিহাদ করতে গিয়ে সেদিন তিনি যেমন রাগান্বিত হয়েছিলেন সেদিনের মতো রাগান্বিত হতে তাকে আর কোনো দিন দেখিনি অতপর তিনি বললেন হে লোকেরা তোমাদের মধ্যে বিতৃষ্ণা সৃষ্টিকারী রয়েছে তোমাদের মধ্যে যে কেউ লোকদের ইমামত করে সে যেন সংক্ষেপ করে কেননা তার পেছনে দুর্বল বৃদ্ধ ও হাজতওয়ালা লোকেরা রয়েছে